হুদ পরম দয়াময় নিরতিশয় মেহির বান আল্লা হাকিম আলিফলাম রহা ইহাইটি ফরমান ইহার আয়াত সমূহ অত্যন্ত সুপ্রতিষ্ঠিত ও সবিস্তরে বিবৃত महाज्ञानी और सर्वजानता सत्तार निकट हईते अवतीर्णी यदेश तुमरा आल्लातीतीत और कहार दासत करीबादेहार ही तरफ हईते भय प्रदर्शनकारी सुबादाताओ وَاسْتَغْفِرُوا رَبَّكُمْ ثُمَّ تُوبُوا إِلَيْهِ يُمَتِّعْكُمْ مَتَاعًا حَسَنًا إِلَى أَجَلٍ مُّسَمًّى وَيَأْتِ كُلُّ ذِي فَضْلٍ فَضْلَهُ وَإِن تَوَلُّوا فَإِنِّي أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ كَبِيرٍ اَتُمُرُّونَ تَمَدُّدَ رবের নিকট ক্ষমা চাও এবং তাহার দিকে ফিরিয়া আসো তাহা হইলে তিনি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদিগকে উত্তম জীবন সামগ্রী দান করিবেন আর অনুগ্রহ পাওয়ার যোগ্য প্রত্যেক ব্যক্তিকে তাহার অনুগ্রহ দান করিবেন কিন্তু তোমরা যদি মুখ ফিরাইয়া থাকো তাহা হইলে আমি তোমাদের জন্য এক অতি ভয়াবহ দিনের আজাবের আশঙ্কা করিতেছি তোমাদের সকলকে আল্লাহর দিকেই ফিরিয়া যাইতে হইবে আর তিনি সবকিছুই করিতে সক্ষম লক্ষ্য কর এই লোকেরা তাহার নিকট হইতে লুকাইয়া থাকার জন্য নিজেদের বক্ষ দেশকে ঘুরাইয়া দেয় সাবধান ইহারা যখন কাপড় দ্বারা নিজদিগকে ঢাকিয়া লয় আল্লাহ তাহাদের গোপন বিষয়কেও জানেন আর প্রকাশ্য বিষয়কেও তিনি তো সেই গোপন রহস্যকেও জানেন যাহা লোকদের মনের গভীরে নিহিত রমিনে বিচরণশীল কোন জীব এমন নাই যাহার রিজিকদানের দায়িত্ব আল্লাহর উপর ন্যাস্ত নয় এবং যাহার সম্পর্কে তিনি জানেন না যে কোথায় সে থাকে আর কোথায় তাহাকে সোপর্দ করা হয় সবকিছুই এক সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ রহিয়াছে هوو الذي خلَلَق السَّماواتِ والأَوْضَ فيِي سَّةِ أيامِهُ وَوكَانَ عرشوه على الن إَِبلُِهَكمْ لبلُ وَكمْأَكُمْ أَحْسَنواعَ ل وَل إقُلتَ إكمْ الذيحثُونَ من بعد النَووتِ لاَقولًاَّينَ كَفرَوا لا يقولَّينَ كَذَروا إهذا إَِّ سِحبِين আর তিনি আকাশমণ্ডল ও জমিনকে ছয় দিনে সৃষ্টি করিয়াছেন অথচ ইহার পূর্বে তাহার আরশ ছিল পানির উপর উদ্দেশ্য এই যে তিনি তোমাদিগকে পরীক্ষা করিয়া দেখিবেন যে তোমাদের মধ্যে কে সবচেয়ে ভালো কাজ করে এখন যদি তুমি বলো যে হে লোকেরা মৃত্যুর পর তোমাদিগকে পুনর্বার উঠানো হইবে তখন সঙ্গে সঙ্গেই এই সত্য অবিশ্বাসীরা বলিয়া উঠিবে ইহা তো সুস্পষ্ট জাদুগিরি ولا ان اخرنا عنهم العذاب الى امه معدوده ليقولوا لما يحدث الا يوم ياتيهم ليس مصروفا عنهم وحاق بهم ما كانوا به يستهزئون আর যদি আমরা এক বিশেষ সময়কাল পর্যন্ত তাদের জন্য শাস্তিকে বিলম্বিত করি তাহা হইলে তাহারা বলিতে শুরু করে যে हाट्टा और विद्रुपारा कर आसिया घिरियारि कखोष के बंजित करू कर सीबतर पर अतपर से आन अहंकार फाई केवल से लोकर मुक्त যাহারা ধৈর্য অবলম্বনকারী এবং নেক আমলকারী আর তাহারাই এমন যে ক্ষমা ও বড় পুরস্কার তাহাদের জন্য রহিয়াছে তবে হে নবী এই রূপ যেন না হয় যে তোমার প্রতি যে ওহি প্রেরণ করা হইতেছে তাহা হইতে কোনো জিনিসকে তুমি ছাড়িয়া দিলে আর একথা ভাবিয়া তোমার মন ছোট হইয়া যাইবে যে লোকেরা বলিবে এই ব্যক্তির প্রতি কোনো ধনভাণ্ডার অবতীর্ণ হইল না কেন অথবা বলিবে ইহার সহিত কোনো ফেরেস্তা কেন আসিল না ाना निजे रचना कर हारोचित दस टी सुररा बनाइयातीत डाक तो डाक तुम्हरा सत्यवदी और এখন যদি তোমাদের আগাইযা না আসে তাহা হইলে জানিয়া রাখো ইহা নাই। এখন কি তোমরা বিনয়ের মস্তক নত করিয়া দিবে जे सब लोग दुनियार जीवन और उहार चर अनुसंधान ही फल से क्षेत्र कमती কিন্তু পরকালে তাহাদের জন্য আগুন ছাড়া আর কিছুই নাই তাহারা দুনিয়ায় যাহা কিছুই বানাইয়াছে তাহা সবই বিলীন হইয়া গিয়াছে এবং তাহাদের যাবতীয় কৃতকর্ম সম্পূর্ণরূপে নিষ্ফল হইয়াছে أَفَمَن كَانَ عَلَى بَيِّنَةٍ مِّن رَّبِّهِ وَيَتْلُوهُ شَاهِدٌ مِّنْ وَمِن قَبْلِهِ كِتَابُ مُوسَىٰ إِيمَانًا وَرَحْمَةً أُولَٰئِكَ يُؤْمِنُونَ بِهِ وَمَن يَكْفُرْ بِهِ مِنَ الْأَحْزَابِ فَنَارُ مَوْعِدِهِ فَلَا تَكُن فِي مِرْيَةٍ مِّنْهُ إِنَّهُ الْحَقُّ مِن رَّبِّكَ অন্যদিকে যে ব্যক্তি নিজের রবের নিকট হইতে একটি সুস্পষ্ট সাক্ষ্য লাভ করিয়াছে অতঃপর পরোর্ধিকারের তরফ হইতে একজন সাক্ষীও আসিয়াছে এবং উহার পূর্বে মুসার কিতাব পথ ও রহমত হিসাবে আসিয়া মজুদ রহিয়াছে এই ধরনের লোক তো ইহার প্রতি ইমানে আনিবে मानव समाज मध्य जाहारा केन्दे रबे तरफ हईते आगत प्रकृत सत्य कधिकाश लोक माने আলা আল্লাহ সম্পর্কে যে ব্যক্তি মিথ্যা বানাইয়া বলে তাহার চেয়ে বড় জালিমার কে হইতে পারে এইরূপ লোকেরা তাহাদের আল্লাহর সামনে উপস্থিত হইবে আর সাক্ষীরা সাক্ষ্য দিবে যে এই লোকেরাই তাহাদের রবের নামে মিথ্যা বলিয়াছিল শুনিয়া রাখো জালিমদের উপর আল্লাহর অভিশাপ সেই জালিমদের উপর যাহারা আল্লাহর পথ হইতে লোকদিগকে ফিরাইয়া রাখে তাহার পথকে কে বাঁকাতাড়া করিয়া দিতে চায় আর পরকালকে তাহারা অস্বীকার করে أولئك لم يكونوا معجزين في الأرض وما كان لهم من دون الله من أولياء يبعث لهم العذاب ما كانوا يستطيعون السمع وما كانوا يبصرون تهارا جمعين اللہ کے করতে کرتے پاریتونا اللہ ربی رد تهار در کے তাহাদিগকে এখন দ্বিগুণ তাহারা না কাহার কথা শুনিতে পারিত না তাহাদের নিজেদের বুদ্ধিতে কিছু আসিত। ইহারা সেই লোক যাহারা নিজেরাই নিজ দিগ ক্ষতিগ্রস্ত করিয়াছে আর তাহারা যাহা কিছু রচনা করিয়াছিল ওহার সব কিছু তাহাদের নিকট হইতে হারাইয়া গিয়াছে অনিবার্য অনিবার্যভাবে তাহারাই পরকালে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হইবে তবে যাহারা ইমানিয়াছে আর নেক আমল করিয়াছে रबेर एक हा रही्ती लोकते दु श्रेणी लोक दे दृष्टान यूप जेम एक जन लोक अंध और बोधिर अपर लोक टी दृष्टिमान श्रवनशील की जनगणर प्रति प्रेरण कर स्पष्ट भाषा सवधान कर যে আল্লাহ ছাড়া আর কাহারো দাসত্ব করিও না অন্যথায় আমার আশঙ্কা বোধ হইতেছে যে তোমাদের উপর একদিন পীড়াদায়ক আজাব আসিবেলা জব তাহার জনগণের সর্দারগণ যাহারা তাহার কথা মানিয়ে লইতে অস্বীকার করিয়াছিল বলিল আমাদের দৃষ্টিতে তুমি আমাদেরই মতো একজন মানুষ ছাড়া আর কিছু নাও আমরা আরো দেখিতেছি যে আমাদের লোকদের মধ্যকার खना जहां चे किम्रग्रसर बरम तुमा दिगो मिथ्यवे সে বল হে আমার জনগণ একটু চিন্তা বিবেচনা করিয়া দেখো আমি যদি আমার রবির নিকট হইতে প্রাপ্ত এক সুস্পষ্ট সাক্ষ্য উপর প্রতিষ্ঠিত থাকিয়া থাকি আর উহার পর তিনি আমাকে তাহার বিশেষ অনুগ্রহদানে দানে ধন্যও করিয়া থাকেন কিন্তু তাহা তোমরা দেখিতে পাইলে না এমতাবস্থায় আমার কি উপায় আছে যাহা দ্বারা তোমরা মানিয়া লইতে না চাহিলেও আমরা তোমাদের উপর তাহা জবরদস্তি চাপাইয়া দিতে পারি ويا قوم لا اسالكم عليه مالا ان اجري الا لله وما انا بطارد الذين امنوا انهم ملاقو ربهم ولكني اراكم قوما تجهلون هي জাতির লোকেরা আমি এই কাজে তোমাদের কাছে কোনো ধন সম্পদ চাই না আমার পরিশ্রমিত আল্লাহরই জিম্মায় আমার কথা যাহারা মানিয়া লইয়াছে আমি তাহাদিগকে ধাক্কা দিয়া সরাইয়া দিতে প্রস্তুত নই তাহারা নিজেরাই তাহাদের রবের নিকট উপস্থিত হইবে কিন্তু আমি লক্ষ্য করিতেছি যে তোমরা মূর্খ জনচিত কাজ করিতেছি আর হে জনগণ আমি যদি এই লোকদিগোকে তাড়াইয়া দেই তাহা হইলে আল্লাহর পাকড়াও হইতে কে আমাকে বাঁচাইতে আসিবে তোমরা কি এইটুকু কোথাও বুঝিতে পারো না ওলাহ আলম বিনা খুশি মিন আমি তোমাদিগকে ইহো বলি না যে আমার নিকট আল্লাহর ধন সম্পদের ভান্ডার রহিয়াছে আর এই কথাও বলি না যে আমি গায়েব জানি ফেরেস্তা হওয়ার দাবিও আমি করি না আমি ইহাও বলিতে পারি না যে তোমাদের চক্ষু যেসব লোককে অবজ্ঞার দৃষ্টিতে দেখে আল্লাহ তাহাদিগকে কোনো কল্যাণই দেন নাই তাহাদের মনের অবস্থা আল্লাহ ভালো জানেন যদি আমি এই ধরনের কথা বলি তাহা হইলে আমি তো জালিম হইব শেষ পর্যন্ত এই লোকেরা বলিল হে নু তুমি তো আমাদের সহিত ঝগড়া করিযাছো আর ঝগড়া করিযাছো খুব বেশি মাত্রায় যদি সত্যবাদী হও তবে এখন সেই আজাবটাই লইয়া আসো। তুমি আমাদেরকে যাহার ধমক দিতেছ নূ জবাব দিল তাহা তো আল্লাহ আনিবেন যদি তিনি চান তবে তোমাদের এতখানি শক্তি সামর্থ্য নাই যে উহার প্রতিরোধ করিবে এখন আমি যদি করিতে চাইও তবুও আমার কল্যাণ কামনা তোমাদের কোনো উপকার করিতে পারে না যেহেতু আল্লাহ তোমাদের পথ ভুলাইয়া দেওয়ার ইচ্ছা করিয়াছেন তিনি তোমাদের রব তাহার নিকটই তোমাদের ফিরিয়া যাইতে হইবে হে মোহাম্মদ ইহারা কি বলে যে এই ব্যক্তি সব কিছুই রচনা করিয়াছে ইহাদিগকে বল। আমি যদি ইহা রচনা করিয়া থাকি তাহা হইলে আমার অপরাধের দায়িত্ব আমার উপর আর যে অপরাধ তোমরা করিতেছ আমি উহার দায়িত্ব হইতে মুক্ত নুহের প্রতি এই মর্মে ওহি পাঠানো হইল যে তোমার জাতির যেসব লোক ইমান আনিয়াছে তো আছে। এখন আর কেহ ইমান আনিবার নাই ইহাদের কার্যকলাপে দুঃখিত হওয়ার মনোভাব পরিহার করো বরং আমাদের তত্ত্বাবধানে ও আমাদের ওই অনুসারে একখানি নৌকা তৈয়ারির কাজ শুরু করো আর মনে রাখিও যাহারা জুলুম করিয়াছে তাদের অনুকূলে তুমি আমাদের নিকট কোনো সুপারিশ করিবে না ইহারা সকলেই এখন নিমজ্জিত হইবে স্তি নির্মাণ করিতেছিল আর তাহার জনগণের সর্দারগণের মধ্যে যেই ইহার নিকট দিয়ে যাতায়াত করিতেছিল সেই উহার উপর বিদ্রুপ বা নিক্ষেপ করিতেছিল সে বলিল তোমরা যদি আমাদিগকে বিদ্রুপ করো তাহলে আমরাও তোমার দিকে বিদ্রুপ করবো খুব শীঘ্রই তোমরা জানিতে পারবে অপমান কর আজাব আছে আর কাহার উপর আসে স্থায়ী আজাবনা এইভাবে যখন আমাদের আদেশ আসল আর সেই চুলাটা উঠলিয়া উঠিল তখন আমরা বলিলাম প্রত্যেক ধরনের জন্তু জানোয়ার এক এক জোড়া নৌকায় তুলিয়াল তোমার পরিবারের লোকদিগ কেউ অবশ্য তাহাদের ছাড়া যাহাদিগকে পূর্বে চিহ্নিত করিয়া দেওয়া হইয়াছে ইহাতে তুলিয়া লও আর সেই লোকদিগকেও উহাতে বসাও যাহারা ইমান আনিয়াছে তবে নুহের সহিত ইমান আনিয়াছে এমন লোকের সংখ্যা ছিল খুবই স্বল্প নূহ বলিল তোমরা ইহাতে চড়িয়া বস আল্লাহর নামে উহা গতিমান হইবে উহা স্থিতি লাভ করিবে আমার রব বড়ই ক্ষমাশীল ও করুণাময় কিস্তি এই লোকদের লইয়া চলিতেছিল আর এক একটি ঢেউ পাহাড়ের সমান উঁচা হইয়া আসিতেছিল নুহের পুত্র দূরবর্তী স্থানে দাঁড়াইয়াছিল নুহ ডাকিয়া বলিল হে আমার পুত্র আমাদের সঙ্গে আরোহণ করো সে সঙ্গে সঙ্গে জবাব দিল আমি এক্ষুনি একটি পাহাড়ের চূড়ায় উঠিয়া বসিব উহা আমাকে পানি হইতে রক্ষা করিবে নুহ বলিল আজ কোনো জিনিসই আল্লাহর হুকুম হইতে রক্ষা করিতে পারে না তবে আল্লাহ কাহার প্রতি রহম করিলে অন্য কথা ইতিমধ্যে একটি ঢেউ উভয়ের মাঝখানে আড়াল করিয়া দাঁড়াইল আর সেও নিমজ্জিতদের মধ্যে সামিল হইয়া গেল وقيل يا ارض بلعي ماءك ويا سماء اقلعي وغيض الماء وقضى الامر وقضى الامر واستوت على الجودي وقيل بعدا للقوم الظالمين نردس হইল হে জমিন সব পানি গলিয়া ফেলো আর হে আকাশ থামিয়া যাও অতঃপর পানি জমিনে বসিয়া গেল ফয়সালা তুরন্ত হইয়া গেল কিস্তি যুদি পর্বত গাত্রে আসিয়া ভিড়িল অতঃর বলিয়া দেওয়া হইল যে জালিম লোকেরা দূর হইয়া গেল নুহ তাহার রবকে ডাকিল অতঃপর বলিল হে রব আমার পুত্র তো আমারই লোকদের একজন ওদিকে তোমার ওয়াদাও সত্য আর তুমি সব বিচারক অপেক্ষা বড় ও উত্তম বিচারক ইনলিন যাবে বলা হইলো হেনু সে তোমার ঘরের লোকদের একজন নয় সে তো এক বিকৃতি ও দুষ্কৃতির প্রতীক क्या तुम से निकट दरखास्त करा जहाँ मूल ब्यापार तुम तुम्हें नसीहत करीदा नुक संगे संगे आरज करे रब जो विषय जाना नई সেই বিষয়ে তোমার নিকট প্রার্থনা করা হইতে আমি তোমার নিকট পানা চাই তুমি যদি আমাকে ক্ষমা না করো ও দয়া না করো তাহা হইলে আমি ধ্বংস হইয়া যাইবান উম নি নির্দেশ হইল হে নু নামিয়া পড় আমাদের নিকট হইতে শান্তি ও বরকত তোমার প্রতি আর সেই লোকদের প্রতি যাহারা তোমার সঙ্গে আছে। আছে। আর কিছু লোক এমন যাহাদিগকে আমরা কিছুকাল জীবন সামগ্রী দান করিব অতঃপর তাহাদের উপর আমাদের নিকট হইতে মর্মান্তিক আজাব আসিবে হে মুহাম্মদ ইহা সবই গায়বী খবর আমরা তোমার নিকট ইহা ওহির মাধ্যমে পাঠাইতেছি উহার পূর্বে না তুমি ইহা জানিতে না তোমার জাতির লোকেরা অতএব ধৈর্য ধারণ করো শুভ পরিণতি মুত্তাকি লোকদের জন্য নির্দিষ্ট আর আদ জাতির নিকট আমরা তাহাদের ভাই হুদকে পাঠাইলাম সে বলিল হে আমার জাতির লোকেরা তোমরা আল্লাহর দাসত্ব কবুল করো তিনি ছাড়া তোমাদের কোনো ইলা নাই তোমরা তো শুধু মিথ্যা বানাইয়া লইয়াছি হে আমার জাতির লোকেরা আমি এই কাজের জন্য তোমাদের নিকট কোন প্রতিদানই চাই না আমার প্রতিদান তো তাহার জিম্মায় যিনি আমাকে সৃষ্টি করিয়াছেন তোমরা কি জ্ঞানবুদ্ধি আদৌ কাজে লাগাইবে না وَقُمْ مُسْتَغْفِرًا رَبَّكَ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيَجْعَلْ قُوَّةً إِلَى قُوَّتِكُمْ وَلَا تَتَوَلَّوْا مُدْبِرِينَ هي أمر ذاتীর লোকেরা তোমাদের রবের নিকট ক্ষমা চাও অতঃপর তাহরদিকেই ফিরে আসো তিনি তোমাদের জন্য আকাশের দোয়ার খুলিয়া দিবেন এবং তোমাদের বর্তমান শক্তি ক্ষমতা আরো বৃদ্ধি করিয়া দিবেন তোমরা অপরাধীদের মত মুখ ফিরাইয়া থাকিও না তাহারা জবাব দিল হে হুদ তুমি আমাদের নিকট কোন সুস্পষ্ট স্বাক্ষ্য লইয়া আসো নাই তোমার কথায় আমরা আমাদের উপাস ত্যাগ করিতে পারি না আর আসলে তোমার প্রতি আমরা ইমানদার হওয়ার নইন উন্নি পুনিয়ান আমরা তো মনে করি যে তোমার উপর আমাদের উপাস্যদের মধ্যে কাহারও অভিশাপ পড়িয়াছে হুদ বলিল আমি আল্লাহর সাক্ষ্য পেশ করিতেছি আর তোমরাও সাক্ষী থাকো তোমরা এই যে আল্লাহ ছাড়া অন্যদেরকে সার্বভৌম কর্তৃত্বে শরিক বানাইয়া লইয়াছ আমি ইহা হইতে মুক্ত তোমরা সকলে মিলিয়া আমার বিরুদ্ধে যাহা করণীয় তাহাতে কোনোরূপ ত্রুটি করিও না আর আমাকে এতটুকু অবকাশও দিও না আমার ভরসা তো আল্লাহর উপর যিনি আমার রব আর তোমাদের রব কোন জীব এমন নাই যাহার মস্তক তাহার মুষ্টিতে নিবদ্ধ নয় ंदेह रब सठी पथेतु तुमरा जदि मुख फिर थो तक पारो जे पयगाम सह के तुम्हारे निकट प्रेरण कर ताहा आमी पोच्छाईय दिया छी। एकोन आमार रव तुमादरी स्थले अपर लोग दिगो के दाण कराई बेन। आर तुम्रा ताहार कोनो खोती करीते को पारी बेना। आमार रव मिश्चीती शब की छूर सम्रक्षन करी। অতপর যখন আমাদের ফরমানা পৌঁছিল তখন আমরা আমাদের রহমতের সাহায্যে হুদকে এবং তাহার সহিত যাহারা ইমানানিয়া ছিল তাহাদিগকে নাজারদান করিলাম এবং এক কঠিন আজাব হইতে তাহাদিগকে বাঁচাইলাম এই হইল আদ আপন রবের আয়াতকে তাহারা অমান্য করিল তাহার নবী রাসুল কথাও তাহারা অমান্য করিল আর সত্য দিনের প্রত্যেক প্রবল পরাক্রান্ত দুঃশনকে তাহারা অনুসরণ করিল শেষ পর্যন্ত এই দুনিয়াও তাহাদের উপর অভিসম্প হইল আর কিয়ামতের দিন আদ তাহাদের রবকে অস্বীকার করিল শোনো দূরে নিক্ষেপ করা আদ হুদের জাতির লোকদিগকে আর সামুদের নিকট আমরা তাহাদের ভাই সালেকে পাঠাইলাম সে বলিল হে আমার জাতির লোকেরা আল্লাহর দাসত্ব কবুল করো তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নাই আর এইখানে অতএব তাহার দিকে ফিরিয়া আসো নিঃসন্দেহে আমার রব অতীব নিকটে আর তিনি দোয়া প্রার্থনার জবাবদাতা তাহারা বলিল হে সালে পূর্বে তুমি আমাদের মধ্যে এমন এক ব্যক্তি ছিলে যাহার সহিত অনেক আশা আকাঙ্ক্ষায় জড়িত ছিল তুমি কি আমাদিগকে সেই সব উপাস্যের পূজা হইতে বিরত রাখিতে চাও िग के बड़ो द्विधा दंदर मध्य फेलिया সালেহ বলিল হে আমার জাতির লোকেরা তোমরা কি একটুও ভাবিয়া দেখিয়াছ যে আমার নিকট যদি আমার রবের তরফ হইতে এক সুস্পষ্ট সাক্ষ্য বর্তমান থাকে এবং অতঃপর তিনি তাহার রহমত দানেও আমাকে ধন্য করিয়া থাকেন আর ইহার পর যদি আমি তাহার নাফরমানি করি তাহা হইলে আল্লাহর পাকড়াও হইতে আমাকে কে করা ছাড়া তোমরা আমার কোন কাজে আসিবেলা আর হে আমার জাতির লোকেরা লক্ষ্য করো। আল্লাহর এই উস্ত্রিটি তোমাদের জন্য একটি নিদর্শন উহাকে আল্লাহর জমিনে বিচরণ করার জন্য নির্বাদে ছাড়িয়া দাও উহার পথে বাধার সৃষ্টি করিও না অন্যথায় তোমাদের উপর আল্লাহর আজাব আসিতে খুব দেরি লাগিবে না बध करहदी के सतर्क करिया दिल बलिल बस अतपर मात्र तीन टी दिन निजे घरे बसबास् कर इहां एक मेयद जहाँ किथ्या हईते الَمَّا جَاءَ أَمْرُنَا نَجَّيْنَا صَالِحًا وَالَّذِينَ آمَنُوا مَعَهُ بِرَحْمَةٍ مِّنَّا وَمِنْ خِزْيٍ يَوْمِئِذٍ إِنَّ رَبَّكَ هُوَ الْقَوِيُّ الْعَزِيزُ.شيش <تصفيق> পরজন্ত যখন আমাদের ফয়সালার সময় উপস্থিত হলো তখন আমার রহমত দ্বারা সালেকে এবং তাহার শহীদ জহারা ঈমানানিয়া ছিল তাহাদিগকে রক্ষা করিলাম এবং সেই দিনের লাঞ্ছনা হইতে তাহাদিগকে বাঁচাইলাম তোমার আসলে শক্তিমান ও প্রবল আর যাহারা জুলুম করিয়াছিল এক প্রচন্ড শব্দ তাহাদিগকে আঘাত হানিল এবং তাহারা নিজেদের বসতিতে এমনভাবে নিষ্পন্দ ও নির্জীব হইয়া পড়িয়া রহিল যেন তাহারা সেখানে কোনোদিনই বসবাস করে নাই শোনো সামুদ তাহাদের রবের সহিত কুফুলি করিয়াছে আরো শোনো দূরে নিক্ষেপ করা হইয়াছে সামুদকে আর শোনো ইব্রাহিমের নিকট আমাদের ফেরিস্তারা সুসংবাদ লইয়া পৌঁছিল বলিল তোমার প্রতি শান্তি বর্ষিত হোক ইব্রাহিম জবাব দিল তোমাদের উপর শান্তি বর্ষিত হোক ইহার অল্পক্ষণ পরই ইব্রাহিম একটি ভাজা বাছুর কিন্তু যখন দেখিল যে খাওয়ার দিকে তাহাদের হাত প্রসারিত হইতেছে না তখন সে সন্দিগ্ন হইল এবং মনে মনে তাহাদের সম্পর্কে ভয় অনুভব করিতে লাগিল তাহারা বলিল ভয় পাইও না আমরা লুত জাতির নিকট প্রেরিত হইয়াছি इब्राहिम स्त्रीओ निकटे दाड़िया दुर्भाग्य हईबे যখন আমি থুট থুড়ে বৃদ্ধা হইয়া গিয়াছি আর আমার স্বামীও হইয়াছে অতিশয় বৃদ্ধ ইহা তো বড়ই আশ্চর্যের কথা অল ফেরাগণ বলিল আল্লাহর হুকুমের উপর আশ্চর্যান্নিত হইতেছ ইব্রাহিমের গৃহবাসীরা তোমাদের প্রতি আল্লাহর রহমত এবং তাহার বরকত রহিয়াছে আর নিশ্চয়ই আল্লাহ অতিশয় প্রশংসিত এবং বড়ই মহিমান্বিত পরে যখন ইব্রাহিমের আতঙ্ক দূরীভূত হইল এবং তাহার মন খুশিতে ভরিয়া গেল তখন সে লুত জাতির ব্যাপারে আমাদের তর্কাতর্কি করিতে শুরু করিল আসলে ইব্রাহিম বড়ই ধৈর্যশীল ও নরম দিলের মানুষ ছিল আর সকল অবস্থায় আমাদের দিকে প্রত্যাবর্তন করিত হে ইব্রাহিম ইহা হইতে তুমি বিরত থাকো তোমার রবের হুকুম হইয়া গিয়াছে এখন তাহাদের উপর সে আজাব অবশ্যই আসিবে তাহা কাহারও বাধাদানে ফিরিয়া যাইবে না আর যখন আমাদের ফেরিস্তারা লুতের নিকট পৌঁছিল তখন তাহাদের আগমনে সে ঘাবড়াইয়া গেল ভয়ে তাহার মন ছোট হইয়া গেল এবং সে বলিতে লাগিল যে আজ বড়ই বিপদের দিন তাহার জাতির লোকেরা সতস্ফূর্ত তার তাহার ঘরের দিকে দৌড়াই আসিতে লাগিল পূর্ব হইতেই তাহারা এইরকম অসৎ কাজে অভ্যস্ত ছিল লুদ তাহাদিগকে বলিল ভাইরা এই আমার কন্যারা রহিয়াছে ইহারা তোমাদের জন্য অতিশয় পবিত্র আল্লাহকে কিছু না কিছু ভয় করো আর আমার মেহমানের ব্যাপারে আমাকে লজ্জিত করিও না তোমাদের মধ্যে ভালো মানুষ কি কে হই নাই কোনো কাজ নাই আর তুমি ইহাও জানো যে আমরা কি চাহিদাছি কুমুক লুত বলিল যদি এতখানি শক্তি থাকিত যে তোমাদের সোজা করিয়া দিতে পারিতাম অথবা কোন মজবুত আশ্রয় থাকিত যেখানে আশ্রয় লইতাম তখন ফেরিস্তা তখন তাহাকে বলিল হে লুত আমরা তোমার রবের প্রেরিত ফেরিস্তা ইহারা তোমার কিছু করিতে পারিবে না घटी रही है इहर ध्वसर निर्दिष्ट रही सकाल हईते कतटुकू অতঃপর আমাদের ফয়সালার সময় যখন আসিয়া পৌঁছিল তখন আমরা সেই জনপদকে নিচের দিক হইতে উপর দিকে সম্পূর্ণ উল্টাইয়া দিলাম এবং উহার উপর পরিপক্ক মাটির প্রস্তর অবিশ্রান্ত বর্ষণ করিলাম যাহার প্রতিটি প্রস্তর খণ্ডই তোমার রবের নিকট চিহ্নিত ছিল আর জালিন্তের ব্যাপারে এই শাস্তি কিছুমাত্র দূরের জিনিস নয় مِنْ وَلَا ইলিয়ান ইন্নি ব্যিয়ানবাসীদের নিকট আমরা তাহাদের ভাই সুয়াই কে পাঠাইলাম সে বল হে আমার জাতির লোকেরা আল্লাহর দাসত্ব কবুল করো। তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নাই আর ওজন ও পরিমাপে কমতি করিও না আজ আমি তোমাদিগকে ভালো অবস্থাই দেখিতেছি কিন্তু আমার ভয় হয় কাল তোমাদের উপর এমন দিন আসিবে যাহার আজাদ তোমাদের সকলকে ঘিরিয়ে ধরিবে ويا قوم اوفوا المكيال والميزان بالقسط ولا تبخسوا الناس اشياءهم ولا تبخسوا الناس اشياءهم ولا تعثوا في الارض مفسدين ارহে امر জাতির ভাইরা ঠিক ঠিক ইনসব শো করে পূর্ণ ওজন ও পরিমাপ করো আর লোকদের জিনিসে কোনরূপ ঘাটতির সৃষ্টি করিও এবং জমিনে বিপর্যয় সৃষ্টি করিয়া বেড়াইয় না আল্লাহর দেওয়া উদ্বৃত্ত তোমাদের জন্য ভালো যদি তোমরা মুমিন হও আর আমি তো কোনো অবস্থাই তোমাদের উপর সংরক্ষণকারী নহি মঙ্গ চল খালি শিদ তারা জবাব দিলো হে শাইব তোমার নামাজ কি তোমাকে ইহাই শিক্ষা দেয় যে আমরা এই সব উপাস্যদের পরিত্যাগ করিব যাহাদের পূজা উপাসনা আমাদের বাপদাদারা করিত অথবা এই যে আমাদের ইচ্ছা মতো ধন সম্পদে হস্তক্ষেপ করার ইক্তার থাকিবে না শুধু তুমি তো একজন বড় আত্মার ও সৎ ব্যক্তি থাকিয়া গেলে قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي ورزقني منه رزقا حسنا وما أريد أن أخالفكم إلى مَا أنهاكم عنه إن أريد إلا الإصلاح ما استطعت وما توفيقي إلا بالله সুয়াইব বলিল ভাই সব তোমরা নিজেরাই চিন্তা করিয়া দেখো আমি যদি আমার মাবুদের নিকট হইতে এক সুস্পষ্ট সাক্ষের উপর প্রতিষ্ঠিত থাকি আর তারপরও তিনি নিজের পক্ষ হইতে আমাকে উত্তম রিজিক দান করিয়া থাকেন আমি কিছুতেই চাই না যে। যেসব কথা হইতে আমি তোমাদিগকে বিরত রাখিতে চেষ্টা করি তাহা আমি নিজেই অবলম্বন করি আমি তো সংশোধন করিতে চাহি যতখানি আমার সাধ্যে কুলায় আর এই যাহা কিছু আমি করিতে চাহি উহার সব কিছুই আল্লাহর তো উপর নির্ভরশীল তাহারই উপর আমার ভরসা এবং আমি সব ব্যাপারে তাহারই দিকে প্রত্যাবর্তন করি ويا قومي لا يجرمن لكم شقاق ان يصيبكم مثل ما اصاب قوم نوح او قوم هود ان يصيبكم مثل ما اصاب قوم نوح او قوم هود او قوم صالح وما قوم لوط منكم ببعيد ار <تصفيق> আমার বিরুদ্ধে তোমাদের হটকারিতা যেন এতদূর গিয়া না পৌঁছায় যে শেষ পর্যন্ত তোমাদের উপরও সেই আজাবি আসিয়া পৌঁছে যাহা নু হুদ বা সালের জাতির উপর আসিয়া ছিল আর লুতের জাতি তো তোমাদের চাইতে খুব বেশি একটা দূরেও নয় শোন তোমরা আপন রবের নিকট ক্ষমা চাও এবং তাহার দিকে আসো নিঃসন্দেহে আমার রব বড়ই দয়াবান এবং আপন সৃষ্টির প্রতি অতীব ভালোবাসা পোষণকারী কহুল তাহারা জবাব দিল হেসাইভ তোমার অনেক কথাই আমরা বুঝিয়া উঠিতে পারি না আর আমরা দেখিতেছি যে তুমি আমাদের মধ্যে একজন দুর্বল ও অক্ষম ব্যক্তি তোমার সহিত বংশগত ভ্রাতৃত্ব সম্পর্ক যদি না থাকিত তবে আমরা কবে তোমাকে পাথর নিক্ষেপে খতম করিয়া দিতাম তোমার শক্তি ক্ষমতা তো এতখানি নয় যে আমাদের উপর খুব প্রবল হইতে পারো বলিল ভাই আমার বংশগত ভ্রাতৃত্বের সম্পর্ক কি তোমাদের উপর আল্লাহর চাইতেও প্রবাল যে তোমরা আল্লাহকে সম্পূর্ণরূপে পিছনে ফেলিয়ে রাখিলে মনে রাখিও তোমরা যাহা কিছু করিতেছ हा पकड़ाओ होते मोटे मुक्त नौ हे हमारे लोकरा तुमरा निजे पंथाई क्या करीते थको আর আমি আমার পথে কাজ করিতে থাকিব খুব শীঘ্রই তোমরা জানিতে পারিবে কাহার উপর লাঞ্ছন আর আজাব আসিতেছে আর কে মিথ্যেবাদী তোমরাও অপেক্ষা করো আর আমিও তোমাদের সঙ্গে অপেক্ষায় রহিলাম جاء امرنا نجينا شعيبا والذين امنوا معه برحمه শেষ পর্যন্ত যখন আমাদের ফয়সাল সময় আসিয়া পৌঁছলো তখন আমরা আমাদের রহমত দ্বারা শুআইব ও তার সঙ্গী মুমিনদেরকে রক্ষা করলাম আর যারা জুলুম করিয়েছিল ताहा के एमुन एक निर्जीव मन हित जाना दिन बसबासी कर মাদিয়ানবাসী দূরে নিক্ষেপ করা হইয়াছে যেমনি ভাবে কে নিক্ষেপ করা হইয়াছিল ফিরাও নতুন ফিরাও নম অমরু ফিরাউন আর মুসাকে আমরা নিজস্ব নিদর্শনাবলী ও নবুয়তের সুস্পষ্ট সনদ ও দলিল সহ ফিরাউন ও তাহার রাজন্যবর্গের নিকট পাঠাইয়াছি কিন্তু তাহারা ফিরাউনের হুকুমে মানিয়া অথচ অথচের হুকুম সত্য নির্ভর ছিল না কেয়ামতের দিন সে নিজ জাতির লোকদের আগে ভাগে থাকিবে এবং নিজের নেতৃত্বে তাহাদিগের দিকে লইয়া যাইবে কতই না নিকৃষ্ট স্থান ইহা যেখানে কেহ পৌঁছিতে পারে আর ইহাদের উপর দুনিয়ায়ও অভিশাপ করিয়াছে আর কিয়ামতের দিনও পড়িবে ইহা কতই না খারাপ পুরস্কার যাহা কেহ লাভ করিতে পারে ইহা কয়েকটি জনবসতির কাহিনী যাহা আমরা তোমাদের শুনাইতেছি ইহাদের মধ্যে কোনো কোনটি এখন পর্যন্ত দাঁড়াইয়া আছে আর কোনো কোনটির ফসল ইতিপূর্বে কর্তিত হইয়াছে وَمَا ظَلَمْنَاهُمْ ولكن ظَلَمُوا أَنفُسَهُمْ فَمَا أَغْنَتْ عَنْهُمْ آلِهَتُهُمُ الَّتِي يَدْعُونَ مِن دُونِ اللَّهِ مِن شَيْءٍ لَمَّا لَمَّا جَاءَ أَمْرُ رَبِّكْ وَمَا زَادُوهُمْ غَيْرَ تَتْبِيبَ امرا تاها در اوپر کنو جلوم کرنائی تاها را نجرائی نجر در اوپر اتتر আর যখন আল্লাহ নির্দেশ আসিয়া পৌঁছিল তখন তাহাদের সেই সব মাবুদা যাহাদিগকে ডাকিতে ছিল তাহাদের কোন কাজেই আসিল না আর তাহারা ধ্বংস ও বিপর্যয় ছাড়া তাহাদের কোন উপকারই করিতে পারিল না रब जन जम जनबसि के पकड़ाओ कर प्रकृत कथा ইহাতে একটি নিদর্শন রহিয়াছে এমন প্রতিটি মানুষের জন্য যে পরকালের আজাবকে ভয় করে তাহা এমন একটি দিন হইবে যখন সব মানুষই একত্রিত হইবে অতঃপর সেদিন যাহা কিছুই হইবে তাহা সকলের চোখের সম্মুখে সংঘটিত হইবে আমরা সেই দিনকে আনিতে খুব বেশি বিলম্ব করিতেছি না মাত্র কয়েকটি গণনা করা দিনের মধ্য দিয়েই উহার জন্য নির্দিষ্ট উহা যখন আসিবে তখন কাহার পক্ষে কথা বলা সম্ভব হইবে না তবে আল্লাহর নিকট হইতে অনুমতি লইয়া কিছু বলিলে অন্য কথা অনন্তর এই দিন কিছু লোক হইবে হতভাগ্য আর কিছু লোক সৌভাগ্যবান যাহা হতভাগ্য হইবে তারা দোজখে যাইবে তারা হাপাইতে ও আত্ম করিতে থাকিবে আর এ অবস্থাই তাহারা চিরদিন পড়িয়া থাকিবে যতদিন জমিন ও আসমান বর্তমান থাকি অবশ্য তোমার রব অন্যরকম কিছু চাহিলে স্বতন্ত্র কথা কোন সন্দেহ নাই যে তোমার রবের রহিয়া আছে। তিনি যাহাই ইচ্ছা তাহাই করিতে পারেন আর যাহার সৌভাগ্যবান হইবে चिरदिन जतदिन जमीन और आसमान बर्तमान तुम अन्कम करादान लाभ कर धारावाहिकता कखई छिन्न हईबे অতএব হে নবী ইহারা যেসব মাবুদের যাহাদের ইবাদত করে তাহাদের ব্যাপারে কোনরূপ সন্দেহে পড়িয়া থাকিবে না ইহারা তো তেমনি সব পূজা উপাসনা করিয়া যাইতেছে যেমন করিয়া তাহাদের বাপ দাদারা করিত আর আমরা তাহাদের প্রাপ্য অংশ তাহাদিগকে পূর্ণ মাত্রায় দিব উহাতে কোন রূপ কাটছ করা ছাড়াই আমরা ইতিপূর্বে মুসাকেও কিতাব দিয়েছি। সে সম্পর্কেও নানা মতবিরোধ করা হইয়াছিল तुम्हार रबर तरफ हईते संशय पड़िया रही আর ইহাতেও সন্দেহ নাই যে তোমার রব তাহাদিগকে তাহাদের আমলের পুরাপুরি প্রতিফল অবশ্যই দান করিবেন নিশ্চিত তিনি তাহাদের সব কাজকর্ম সম্পর্কে পূর্ণ ওয়াকিফাল রহিয়াছেন অতএব হে মোহাম্মদ तुमें एब आशिया उपर थाको। जामन के निर्देश दे दासत सीमा लंघन करियो ना तुमरा जा तुम्हार रब पूर्ण दृष्टि राखेंकुन এই জালিমদের প্রতি একটুও ঝুঁকিও না নতুবা জাহান নামের আওতার মধ্যে পড়িয়া যাইবে এবং তোমরা এমন কোন বন্ধু বা অভিভাবক পাইবে না যে তোমাদিগকে আল্লাহর হইতে বাঁচাইতে পারে আর অন্য কোথাও হইতে তোমরা সাহায্য পাইবে না وَأَقِمِ الصَّلَاةَ طَرَفَئِ النَّهَارِ وَجُلَفَاً مِّنَ اللَّيْلِ إِنَّ الْحَسَنَاتِ يُذْهِ بِنَ السَّيِّئَاتِ إِنَّ الْحَسَنَاتِ يُذْهِ بِنَ السَّيِّئَاتِ ذَالِكَ ذِكْرَالِ الذَّاكِرِينَ سب دان تمرا ناماج قائم کرو دين ار دوئی پرانتو سموئی ایبا ام کچھوٹا رات فار پار आसले न्यायिककल अन्यायज के दूर कर वस्तुत इहा एक महाारुख से लोक देर जाहारा आल्ला केरण कर धारण कर आल्ला सत्कर्मशील लोकर कर्मफल कें فَلَوْلَا كَانَ مِنَ الْقُرُونِ مِنْ قَبْلِكُمْ مَرُوءٌ بَقِيٌّ يَنْهَوْنَ عَنِ الْفَسَادِ فِي الْأَرْضِ إِلَّا قَلِيلًا إِلَّا قَلِيلًا مِمَّنْ من أَنْجَيْنَا مِنْهُمْ وَاتَّبَعَ الَّذِينَ ظَلَمُوا مَا أُوتِرُوا فِيهِ তাহা হইলে তোমাদের পূর্বে যেসব হইয়াছে তাহাদের মধ্যে এইরূপ লোক থাকিও সংখ্যায় তাহারা খুব নগণ্য ছিল তাহাদিগকে আমরা এই জাতিগুলির মধ্যে হইতে বাঁচাইয়া লইয়াছি অন্যথায় জালিম লোকেরা তো সেই সাদ আস্বাদনের কাজে লিপ্ত রইয়াছে पुल तुमार रब यूप नह जनबसिगुली के अकार ध्वस करवस्था से अधिबास संशोधनकारी और सदाचरणशील মিন ইহা নিঃসন্দেহ যে তোমার রব যদি চাহতেন তাহা হইলে সমস্ত মানুষকে একই দলভুক্ত করিয়া দিতে পারিতেন কিন্তু এখন তো তাহারা বিভিন্ন পথে চলিতে থাকিবে আর সেসব ভুল পথ ও পন্থা হইতে রক্ষা পাইবে কেবল সেই সব লোক যাহাদের প্রতি তোমার রবের করুণা বর্ষিত হইয়াছে এই উদ্দেশ্যেই তো তিনি তাহাদিগকে পয়দা করিয়াছিলেন এবং তোমার রবের সেই কথাই পূর্ণ হইল তিনি বলিয়াছিলেন আমি জাহার্নামকে জিন ও মানুষ দ্বারা ভরিয়া দিব আর হে মোহাম্মদ নবী রাসুলগণের এই কাহিনী যাহা আমরা তোমাকে শুনাইতেছি ইহা এমন সব বিষয় যাহা দ্বারা আমরা তোমার হৃদয়কে মজবুত করিতেছি ইহার মাধ্যমে তুমি মহাসত্বের জ্ঞান লাভ করিলে আর ইমানদার লোকেরা নসিহত ও স্মরণ লাভ করিল আর যাহারা ইমান আনে না তাহাদিগকে তুমি বলো যে তোমরা নিজেদের দায়িত্বে কাজ করিয়া যাও আমরা নিজেদের পথে কাজ করিয়া যাইতেছি وَالتَّاوِرُونَ إِنَّا مُتَاوِرُونَ فَنَتَرَقَّبُ لَكُمْ وَنَحْنُ فِي انْتِظَارٍ وَلِلَّهِ وَيْبُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَإِلَيْهِ يُرْجَعُ الْأَمْرُ كُلُّهُ আসমান ওই আল্লাহর কর্তৃত্বাধীন আর সব ব্যাপার তাহারি দিকে প্রত্যাবর্তিত হয় অতএব হে নবী তুমি তাহারি বন্দেগি করো এবং তাহারই উপর ভরসা রাখো তোমরা যাহা কিছু করো তোমার রব সে বিষয়ে বেখবর নন